হাসানী আজকে আমরা আলোচনা করব ta' dada দাদা আব্দুল মু অধীনে লালিত পালিত হন আমাদের প্রিয় নী হাসত মাহমদ সাল্লি হোসালাম সৈদিন খাতেমিগিনসুল্লাহ সাল্লা আলী হোসাল্লাম এতিম হওয়ার পরে ওনার মার ইন্তকালের পরে তা আইমান যখন নাকি রসুর উল্লাহ সাল্লাহ আলি হোসাল্লামকে তার দাদা আব্দুল মুতালিবের কাছে পৌঁছিয়ে দেন এরপর তিনি তার লালন পালন করা শুরু করেন এবং আব্দুল মুিব তাকে সর্বদা তার কাছে রাখতেন খুবই আদর করতেন এবং সবসময় সাথেই রাখতেন মক্কামুকা রামায় কাবা শরীফের ছায়ায় ওখানে আব্দুল মুক্তালিবের বসার একটা স্থান ছিল যেখানে তার বিশেষ একটা বসার অবস্থান থাকত সেখানে যে কেউ বসতে পারত না এবং তার ছেলেরা তার আশপাশে বসত কিন্তু রসুল সাল্লি সাল্লাম অনায়াসেই সেখানে বসে যেতেন কিন্তু একবার তার চাচা তাকে বাধা দিলেন দেখতে বেমানান দেখা যায় তাই বলে তাকে সেখানে রসুল সাল্লাহামকে বসতে বাধা দিলেন কিন্তু তার দাদা আব্দুল মুতালিব তাকে কাছে কুলে নেন এবং কাছে টেনে নেন কিন্তু তার চাষাকে বাধা দেন এমন করতে এভাবে হাজর রসুল্লাহ আলী হাসাল্লাম এর বয়স যখন আট বছর হয় এই পর্যন্ত তার দাদা তাকে দুই বছর লালিতপ্রায়িত করেন যখন রসুল উল্লাহ সাল্লী হাসাল্লামের বয়স আট বছরের উপনীত হন তখন তিনি তার সে আদরের দাদা প্রথমে তো বাবাকে হারালেন এরপর মাকে হারালেন ছয় বছর বয়সে এবং এই আট বছর বয়সে এসে তার দাদাকে হারিয়ে ফেললেন রসুলের পরে রসুলের দাদা আব্দুল নিয়ে জানাজা শেষে কাফন নিয়ে যখন কবরস্থানে যাওয়া হয় রসুল্লাহ আলী হোসাল্লাম পিছনে থেকে হারছিলেন আর কাঁদছিলেন কাঁদতে কাঁদতে মানুষের পিছনে পিছনে রবি আকাশ ছুটছেন রসুল সাল্লি সাল্লাম এ আগে হারালেন বাবাকে এরপর হারালেন মাকে আজকে হারালেন তার দাদা আব্দুল মুসুল সাল্লামের জীবনের উপর তার আদর্শে আদর্শবান হয়ে আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আলম আসসালাম